এটা মূল শব্দ থেকেও এসেছে যার অর্থ নিজের ইচ্ছা করা অনেক আগেই পড়ে গেছে এটা পড়েছে যেদিন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেন for humanity. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ রবিলামীন ওসলাত ওসসালাম আল্লামিয়া ওসাইমুরসালীম নবীন মাহমদ ওয়ালা আলিহি ওয়াসফাবিহি ওয়াতি ওমান সম্মানিত দর্শক মন্ডলী আমরা গত শেশনে আবুদার রাজি আলা আনহুর হাজি শুনছিলাম শেষ অর্ধেকে ওই হাজিজের মধ্যে যে বক্তব্যটি ছিল তা ছিল রসুল্লা সালাম আবুদা রাজিয়া রাহনুকে বললেন একটু আগে যে তুমি আওয়াজ পেয়েছিলে সে আওয়াজটা হচ্ছে জিব্রাইল আলহি সলামের আওয়াজ এবং তিনি এখানে এসে বললেন আমাকে যে আপনার উম্মতের কেউ যদি এমনভাবে মৃত্যুবরণ করে যে সে কোনো শিরকে লিপ্ত নয় সে শির্ক না করা অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে আল্লাহ আল্লাহতালা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন জান্না তার জন্য অবধারিত হয়ে যায় এই হাজিসটি শোনার পরে আবুদার রাজিয়াল্লাহ আনহু বললেন ইন জানা ওয়াঈন সারাক সে যে জেনা ব্যবচার করে চুরির মতো গুণাও করে তাহলেও রাসুল্ল সাল্লি সাল্লাম উত্তর দিলেন যদি জেনা বিচারও করে চুরিও করে তাহলেও এমন কি কোন কোন রেওয়ায়তে আসছে আবুদার রাজি আল্লাহ তাল আনহু তিনবার করে বললেন জেনার মত গুণা করলে চুরি করলে তারপরেও জানাতে যাবে তিনি বললেন তারপরেও যাবে আবার তৃতীয়বার তিনি বাসনা করলেন এরকম গুণা করলেও যাবে তিনি বললেন হ্যাঁ তাতেও যাবে যদিও আবুদারের কষ্ট হয় এরপরেও তিনি জান্নাতে যাবেন অর্থাৎ আবুদার রাজি আল্লাহ আনুর মানতে কষ্ট হচ্ছে তারপরেও তিনি যাবেন জান্নাতে। আল্লাহ তালা খবর আমাকে জিব্রাইল আল্লাহ সাদালামের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন তো এত বড় মর্যাদা সেরেক না করলে এত বড় সান এত বড় পজিশন এখন আমাদের কি যেটা বুঝতে হবে যে তাহলে এই গুণাগুলির কথা যে বললেন এই গুণাগুলির অবস্থায় কবিরা গুনার জন্য তাহলে আমরা তবা করতে হবে না কবিরা গুণা করা অবস্থাকে নিশ্চিন্তে জানলাতে যাওয়ার জন্য বসে থাকা শুধু মাত্র একটু তৌহিদ থাকলে চলে যাব। এখানে আমাদেরকে যে ব্যালেন্স করতে হবে সে ব্যালেন্সটা হচ্ছে দেখেন এক নম্বরে তৌহিদের মর্যাদা এবং শেখ না করার যে সান এটা অনেক বড় শান এটা অনেক বড় পজিশন কোনো সন্দেহ নাই এর মর্যাদা অনেক বেশি তাহিদের কারণে মানুষ জানলাতে যাবে কোন সন্দেহ নেই কিন্তু কবিরা গুণা থেকে দূরে থাকতেই হবে আমাদেরকে কবিরা গুণা করা যাবে না এই হাদিসে যে প্রসঙ্গ আসছে এরকম কেউ করলে জান্নাতে যাবে কি করে এর দুটো অর্থ আছে। একটা হচ্ছে আমরা অন্যান্য শীর্ষণের জন্য আলোচনা করেছি কবিরা গুনার জন্য মানুষকে অবশ্যই তাওবা করতে হয় বিনা তাওবায় কবিরা গুণা মাফ আল্লাহ চাইলে করতে পারেন কিন্তু আল্লাহ যেন মাফ করেন আল্লাহ কাছে বেশি করে মাফ পাওয়ার জন্যে কবিরা গুণা থেকে তো করতে হবে ছবিরা গুনাগুলো হয়তো আল্লাহ তালা বিনা তবে মাফ করে দিবেন। কিন্তু কবিরা গুনার জন্য তো অত্যন্ত জরুরি দরকার আর এই তবা করার পরে তো জান্নাতে যাওয়ার সুযোগ হবে কিন্তু কেউ যদি তহবা না করে কবিরা গুনাগু নিয়ে যদি সে রাত দিন তার জীবন কাটে এবং কোনো সংশোধন না হয় তাহলে সে যাহান্নামে যাবে কিন্তু জাহান নামে যাওয়ার পরে তাকে অনেক দিন এর খেসারত দিতে হবে শাস্তি পোহাতে হবে এর পরে এক পর্যায় পর্যায়ে আল্লাহ আল্লাহতালা তাকে জান্নাতে দেবেন ওই তাওহিদের কারণে ওই তাওদ না থাকলে সে জান্নাতে যেতে পারত না কখন এখন তৌবা কত জরুরি এবং তৌবর কারণে যে আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষের অনেক গুণাকে মাফ করে দেন সে কথা আল্লাহ রবুল্লা আলমিন সুরানেশাদ করেছেন আমাল মাইয়া মালসু নাফসাহু। সুম্মা ইয়াস্তাক ফিরি লেহা ইয়াজেদে লেহা গাফুর আর যে ব্যক্তি অনেক খারাপ কাজ করে শক্ত গুনার কাজ করে আরও ইয়াদা নিজের উপরে অনেক জুলুম করে প্রত্যেকটি গুনাই তো নিজের উপরে জুলুম এই জন্য আমরা যখন ইস্তেক পার করি গুনা মাফছাই আমরা কি বলি আল্লাহমা ইনি দলান নাফসি দুলমানকে রাখা যে আল্লাহ আমি আমার উপর অনেক জুলুম করেছি গুনা করা মানে নিজের উপরে জুলুম করা হয় লাহাই ইন্সব হানা কাইনি কুনু মিনা আলমী এই দোয়াটা করেছিলেন ইউনুস আলী হলাতাম যে আল্লাহ আপনি ছাড়া কোনো মাহুদ নেই আমি অনেক বড় জালিম হয়ে গেছি অনেক বড়ো জুলুম করেছি রব্বানা দালামান সুসানা আদম আলাইসালাম দোয়া করেছেন সেই দোয়া আমরা কড়ারশরীর থেকে শিখেছি যে আল্লাহ আমি আমাদের নার্সারির উপরে অনেক জুলুম করেছি তাহলে গুনা মানে জুলুম তো আল্লাহ তালা বলছেন ফ সাহু যে ব্যক্তি নিজের নফসকে জুলুম করে গুনা করতে করতে এখন সে যদি চায় তাও করতে তাহলে কি হবে সুম্মা ইয়াস্তাক ফেরিল্লাহ সে আল্লাহ তালার কাছে যদি বেশি বেশি করে তাও বা করে তাও করে মাফ চায় অতপর আল্লাহর কাছে তাও বা করে ইয়াজ্লাহ গাফুর আর রাহিমা সে পাবে আল্লাহ তালা অনেক গুণা মাফ করে দেন তিনি অনেক দয়ালু যে যত বড় গুনাই করুক সে যদি আল্লাহ আল্লাহতালার কাছে আসে এবং সে যদি অনুতপ্ত হয় সে যদি তাওবা করার জন্য কাঁদতে থাকে তাহলে আল্লাহ তালা রাহিম তাওবা কবুল করেন এবং তিনি অনেক বড়ো দয়ালু তিনি গাফুর তিনি রাহিম তিনি গুণা মাফ করে দেন তিনি দয়ালু অনেক আয়াতে আল্লাহতালা এরকম বলেছে। এবং এমন কোনো গুণা নাই যে আল্লাহ মাফ করেন না এমন কোনো গুণা নাই সমস্ত করে যারা ছিল তারা অনেক শেরেক করেছে ইসলাম কবুলকার সঙ্গে সঙ্গে সব মাফ হয়ে গেছে ঠিক তেমনি যারা তথাকথিত মুসলিম সৈকল মুসলিম কিন্তু তারা যদি তাওবা করে তাহলে ইসলাম যেভাবে পূর্বের গুণাগুলো মাফ করে দেয় তাওবার আগের গুণাগুলোকে এভাবে আল্লাহ পক্ষ থেকে মাফ করে দেন এই সুযোগ আল্লাহ তালা দিচ্ছেন তাই এখন তাও করতে হবে কাজেই এইরকম বড় বড়ো গুণা করবে আর বলবে আমি সেরে করি না আমি তাও ঈদের উপরে আছি এই ইতমিনান যেন কারো না থাকে তাও ঈদের গুরুত্ব অবশ্যই অপরিসীম আর যদি কেউ সেরে করে বসে তাহলে তার জান্নাতে যাওয়া কোনো অবস্থাতেই সম্ভব নয় হার রাহ আলহিল জন্না কে যদি শরীর করে ফেলে আল্লাহ তালা তার জন্য জন্নাতকে হারাম করে দেন কিভাবে আল্লাহ তালা গুনাকে মাফ করে দেন একটি সুন্দর হাদিস এই প্রসঙ্গে এসেছে যে তাওবা করলে আল্লাহ তালা গুনা মাফ করে দেন গুনার পরিমাণ কত আছে আল্লাহ তালা কোন পরোয়া করেন না পাহাড় পরিমাণ গুণা আসে সাগর পরিমাণ গুণা আছে আকাশ পরিমাণ গুণা আছে আল্লাহ তালা কোন পরোয়া করেন না এই প্রসঙ্গে একটা হাদিস তীর মৃতিতে বর্ণিত হয়েছে হাসান এবং শাহী হাদিফ হাদিস আল কুদ্সি কলন আদম ই রাজাওতানি গাফারী আদম তুমি আমার কাছে যদি দোয়া করতে থাকো স্ট্রিকফ করতে থাকো আমাকে ডাকতে থাকো আমার কাছে আশা করো গুনাম পাওয়ার জন্য। এরকম দোয়ার কারণে তো করার কারণে এবং লজ্জিত হওয়ার কারণে অনুতপ্ত হওয়ার কারণে আমি তোমার গুণগুলোকে মাফ করে দেই তোমার গুনার পরিমাণ কত এটা আমি চিন্তা করি না আমি কোনো পরোয়া করি না কত গুণ তোমার আছে হেবনা তোমার গুনার পরিমাণ যদি আকাশের দিগন্ত ছড়িয়ে যায় একেবারে জমিন থেকে আকাশ পর্যন্ত পুরো ভ্যাকুয়াম ভর্তি হয়ে যায় তাহলে তুমি যদি আমার কাছে তবা নিয়ে আস এসেক ফার করো অনুতপ্ত হও গুনামাফ চাইতে থাকো তাহলে আমি তোমাকে মাফ করে দেইনা কবি আদম তুমি যদি গোটা জমিন সমস্ত দুনিয়া ব্যাপী যত জায়গা আছে এই তোমার গুণা দিয়ে পুরো জমিন ভর্তি হয়ে যায় এত বেশি গুণা নিয়ে তুমি আস আর আমার সঙ্গে তোমার দেখা হয় এমন অবস্থায় তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয় তুমি সেরেক কর নি মুক্ত থেকে তোমার ইন্তিকাল হয়েছে তাহলে আমি জমিন ভর্তি মাগ ফেরাত নিয়ে এসে তোমার সমস্ত গুণাকে মাফ করে দেব আল্লাহ রাবুল আলমিন বান্দাকে মাফ করার জন্য কত উদ্গ্রীব কত অপেক্ষায় থাকে শর্ত হল দুটো এই হাদিসে পাওয়া গেল একটা হচ্ছে যে গুনা থেকে তবা করতে হবে তবার কথা আছে কি না হাদিসে আসে ওই যে ওই আগের হাদিসে বলা হচ্ছে যে বিচার করলো চুরি করলো আর জানলাতে চলে যাবে ওই তবা কি লাগবে কি লাগবে না এই হাদিসে তার প্রমাণ পাওয়া যাচ্ছে তব লাগবে যে তোমার এই কবিরা গুণা থেকে তবা করো আর তুমি সেলেক্ট না করে তাহিদের ভিত্তিতে আস তাহীদের ভিত্তিতে ইমানকে মজবুত করে আস তাহলে এই দুটো জিনিস যদি থাকে আল্লাহ রব আলমিন গুণা মাফ করে দেন আল্লাহ আল্লাহতালা জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন এবং গুনার পরিমাণ কি হয়ে যায় কেউ যেন হতাশ না হয়ে যায় আল্লাহ তালা আয়াতে বলেছেন লা লাখনা তুমি রহমাতিল্লা ওই যে ইন্নাল্লাহর দিনুবা জামিয়ার আগে ল তাকুমির রহমতিল্লা যারা অনেক বেশি গুণা করেছ অনেক বেশি নিজের উপরে দুলুম করেছ সীমা লঙ্ঘন করেছ তোমরাও গুণা মাফ পাওয়ার জন্যে যে সুযোগ আছে তা থেকে হতাশ হয়েও না লাখনা তুমির রহমতুলিল্লাহ আল্লাহ তালা রহমত থেকে তোমরা নিরাশ হয়েও না ইন্নল্লাহ জাফর দিনুবা জামিয়া তিনি সমস্ত গুণাকে মাফ করে দেন তো এই যে সুসংবাদ রয়েছে এই যে আশার আলো রয়েছে এই আশার আলো এই তাবার মাধ্যমে এবং তহিদের মাধ্যমে পাওয়া যায় আল্লাহ তালার জান্নাতে যাওয়ার এত চমৎকার সুযোগ রয়েছে তাওবার মাধ্যমে আ তাওহিদের মাধ্যমে আমরা এই মুহূর্তে একটি বিরতিতে যাব বিরতির পরে পুনরায় আবার আমাদের আলোচনা অব্যাহত থাকবে ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আমি বাদরুদ্দাহাদ আপনারা দেখছেন বাংলা জাকির নাইক ইন ব্যাটল অফ দেখুন প্রতি বৃহস্পতিবারকুম আহমতুল্লাহরাত্মানিত দর্শক মন্ডলী আমরা হাজির শুনে আসছিলাম শহীদ বখারি হাদির আল্লাহ তালা মানুষকে জান্নাতে দিয়ে দেবেন তার আকিদা যদি দূরস্থ থাকে তার তাহিদ যদি কলুষিত না হয় সেরেক দ্বারা আর সে যদি বড়ো বড়ো গুণাগুলো থেকে তওবা করে তাহলে তার জন্য জান্নাতের দরওয়াজা খুব সহজ হয়ে যায় শেরেক যে কত বড় গুণা এই সেরেক আজকে উন্মতের অনেকেই শেরেকের লিপ্ত আছে এবং বুঝে না যে সেরেকের ক্ষতি কত বেশি এই জন্য তহিদ এবং সেরেক বুঝার জন্য আমাদেরকে জরুরি ইসলামী জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ তালা সাদ করেছেন ফা আল্লা আল্লাহ ইলাহাই তুমি জানার চেষ্টা করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা তুমি জানো এর এলম শিখো শুধু লা ইহাই বলে দিলাম এর অর্থ কি ভালো করে বুঝি না মুখে বলি লাহাই ল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর একটা মাজারের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছি আমার বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যে মুখে বললাম লা ইহাই কিন্তু আমি চাইলাম গিয়ে মাজার মাজারওয়ালার কাছে তো কথায় আর কাজে মিল হলো কোনো তো থাকলো আল্লাহ রবুল আলমিন এই জন্য সেরে কি এত ঘৃণা করেন ইন্নাসেরকা লাদুল মুন আদিম তিনি বলেছেন আল্লাহর প্রতি লোকেরা জুলুম করে সেরে করে সেরে সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় গুণা অতি দুঃখের বিষয় যে যখন অমুসলিমরা বিভিন্ন রকমের কিছুর কাছে মাথা নত করে কন্নি করে পূজা করে আমরা তখন সেটা পরিষ্কার বুঝি এটা শেরেক কিন্তু যখন মুসলিম তথাকথিত মুসলিমরা শেরেকের বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকে তখন তারা মনে করে না আমরা তো মুসলিম আমরা সেরে করবো কেন তারা যে সুস্পষ্ট সেরেক আছে এটা তারা বুঝে না এই বোঝার জন্য তো ওহিদের জ্ঞান ফরজ জরুরি আকিদা সহি আকিদার জ্ঞান শিখা ফরজ আল্লাহ রবুল্লা আলামিন সমস্ত নবী রসুলকে পাঠিয়েছেন এই কালিমা সহকারীলা ইহাই তার উদ্দেশ্যই হচ্ছে মানুষের মাথায় মানুষের মগজে মানুষের ধ্যান ধারণায় একমাত্র আল্লাহ তালার তৌহিদের সমস্ত কনসেপ্টগুলো থাকতে হবে তৌহিদ একটা বাক্য শুধু নয় এর অনেক ব্যাখ্যা যারা ওলামাইকার আমাদের জন্য ব্যাখ্যা করে গেছেন তারা তৌহিদকে বোঝার জন্যে তিন প্রকারে ভাগ করে চলে গেছে যাতে শেরেক থেকে আমরা দূরে থাকি চদুল উলুহিয়া চাহিদুল রুবিয়া চাহদুল আসমাই শেফাত রব একমাত্র আল্লাহ তালা ইলাহ একমাত্র আল্লাহ তালা এই যে এলাহ একমাত্র আল্লাহ তালা এলে হা শব্দের যিনি মা আবু যার ইবাদত করতে হবে তো নামাজ আল্লাহ তালা কাছে পড়বো ঠিকই দোয়া কার কাছে করব। সাহায্য কার কাছে আমরা চাব বিপদ আপদ থেকে কে উদ্ধার করবেন অনেক সময় দেখা যায় লোকেরা মনে করে অমুক দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না এই সমস্ত কথা প্রচলিত আছে নামাজ পড়ে রোজা করে হজে যাচ্ছে উমরায় যাচ্ছে কিন্তু মাজারের কাছে তার এত ইয়কিন সেখানে গিয়ে যখন সে মানত করে সেখানে কিছু যখন চায় সেখান কিছু পাওয়ার নিয়তে যায় তখন তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল। লাইন আশ্রাক্তা বাতন্ন আমালুক তুমি যদি শেখ করো তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কিছু ঠিকবে না কোন নামাজ কবুল হবে না কোন রোজা কবুল হবে না সারা জীবনের নামাজ বেকার হয়ে গেল। সারা জীবনের রোজা বেকার হয়ে গেলো হজ অমরা জাকাত যা কিছু দিয়েছে সব বেকার হয়ে গেলে কিছু কবুল হবে না এই এলেম যদি না শিখে লোকেরা তাহলে সে অনেক ধর্মচর্চা করলো অনেক এবাদতে করলো কেউ যদি তহিদ এর কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে সারা জীবন যত নামাজ পড়লো যত রোজা করলো যত এবাদত আমল করলো কোনোটাই কবুল হলো না লম্বা লম্বা দোয়া করলো দোয়ার মধ্যে সে কিছু কবুল হলো কিছু কবুল হবে না আল্লাহ তালা বলেছেন ও যৌনি আমাকে ডাকো অমুকের কাছে কেন যাও ও যৌনি আস্তাজেব লাখ আমার কাছে বলো আমার কাছে দোয়া করা আমি তোমাদের দোয়া সারা দিব আল্লাহ তালা বলেছেন অমুকের কাছে যাও আমার অমুক নিকবান্ধার কাছে চাও আল্লাহ তালা কি বলেছেন আমার রসুলের কাছে চাও বলেছেন বলেন তিনি যে নবী রসুল কাছে চাইতে নিষেধ করেছেন তাহলে এত বড়ো আউলিয়ার কাছে চাওয়ার পারমিশন আমাদেরকে কে দিল হ্যাঁ আপনি কোনো ব্যক্তির কবরে যেতে পারেন কিন্তু উদ্দেশ্য হচ্ছে কবরওয়ালাকে আপনি দিবেন আল্লাহর কাছে দোয়া করবেন তার জন্য যে আল্লাহ তাকে মাফ করে দেন আল্লাহ হাফুল্লাহ আর হাম হু আমরা যখন যে কোনো কবরে যাই তার জন্য দোয়া করি কিন্তু কবরওয়ালা আমাদের জন্য কিছু করার কোন সুযোগ নাই তাহলে কবরের কাছে পাওয়ার জন্য নয় হ্যাঁ গেলে কি হবে নেকি হবে কি কবর জিয়ারাতের কথা নবী করি সাল্লাহ আসালাম বলেছেন যে কোন কারণে আপনারা এলাকায় কবর স্থানে জিয়ারতে যান আপনার এবাদত হবে মাইয়েতের জন্য দোয়া করলে আমাদের জন্য আমাদের মনটা নরম হবে তিনি বলেছেন জুরুল কবরকম কবর জেয়ারাত করা। সেগুলো তোমাদের আখেরাতকে মনে করিয়ে দিবে। তাহলে নিজের ফায়দার জন্য আমরা যাই কি যে আমার কবরের কথা মনে পড়বে আখেরাতের কথা মনে পড়বে আর আমি মাইয়েতের জন্য দোয়া করব। মাইয়ে আমার জন্য কি করবে কিচ্ছু করার নেই তার কিচ্ছু করার নেই আমি জিন্দা আছি আমি তার জন্য দোয়া করার শক্তি সামর্থ্য আছে মাইক মরে যাওয়ার করার নেই আমার জন্য দোয়া করার ক্ষমতাও তার নেই তার সরাসরি উপকার করা ক্ষতি করা তো ক্ষমতা নাই সে যে বলবে আল্লাহ তালা কে যে আল্লাহ অমুখকে তুমি মাফ করে দাও তার হাজত পুরা করে দাও এই ক্ষমতা তার নাই ইন্তিকারের সাথে সাথে এই ক্ষমতা আল্লাহ তালা নিয়ে ফেলেছেন এখন আমরা বলতে পারি আমি আপনার জন্য দোয়া করতে পারবো আপনি আমার জন্য দোয়া করতে পারবেন কিন্তু আমরা যদি ইন্তিকাল করি আর দোয়া করার সুযোগ শেষ হয়ে গেছে তাহলে এই যে আজকে ওলি আউলিয়া কেন্দ্রিক যে সেরিকগুলো চলছে এবং এই সেরিকের মধ্যে যারা যাচ্ছেন তারা কি সব কাফের বেদিন তারা কি অমুসলিম তথা তথাকথিত মুসলিমরা যাচ্ছে এই যে তারা এখানে যাচ্ছেন দিয়ে তারা কি পাচ্ছেন তারা এই যে তহিদ হারাচ্ছেন সেরেক লিপ্ত হচ্ছেন তারা জান্নাতকে মিস করছেন এই হাদিসে যে কথা আমরা শুনলাম তির্মীদের হাদিসে মা হে বান্দা তুমি যদি জমিন ভর্তি তোমার গুণা নিয়ে আস আর তার সঙ্গে যোগ হয়ে যায় বা এই হাদিসে শুরুতে এসেছে তাহলে আমি জমিন ভর্তি করে তোমার জন্য মাঘ ফেরাত নিয়ে আসব আল্লাহ রাবুল আলমিন তাহিদকে এত পছন্দ করেন তাহলে আজকের এই হাদিসের আলোচনায় আমরা দুটো জিনিসকে গুরুত্ব দেব একটা হচ্ছে সে আবুদারের হাদিস দুই সেশনে মিলে একটা হচ্ছে সম্পদ থাকলে আমরা সেটাকে যদ্দূর পারি বিতরণ করে আল্লাহ রাস্তায় দান করে আখ রাতের সম্পদ তৈরি করার ব্যবস্থা করব। তারপরে যেটা এসেছে যে আমরা শেরেক থেকে সরে আসবো তৌহিদের উপরে আমরা দাঁড়িয়ে যাব। তৌহিদের উপরে আমরা দণ্ডায়মান থাকবো কখনও নড়বো না শেরেকের দিকে যাবো না দুনিয়ার মানুষ গডালিকা প্রবাহেমুখী হয়ে যাচ্ছে সেখান থেকে আমরা হীরমুখী হয়ে থাকব আর তিন নম্বরে যে সমস্ত গুনা খাতা করি সেগুলোর জন্য আল্লাহ তালা কাছে আমরা তবাই স্বীকার করবো তাহলে আল্লাহ জন্য জান্নাতের দরওয়াকে খুলে দিবেন। আমরা এখন শেষ করার আগে আপনাদের দিয়ে একটা প্রশ্ন নেই ইনশাল জি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আপনি আপনার লেকচারে বললেন যে যদি কেউ সিঁড়ি করে তারপরেও আল্লাহর কাছে তবা করে তো আল্লাহ সোভানাওয়াত তাকে ক্ষমা করবেন এখন আমার প্রশ্ন হল একজন ভাইকে নামাজ পড়ার কথা বললাম সে বলল আরে নামাজ পড়বো একটু দেরি করে পড়ব ৪০ বছর বয়সের পরে পড়বো এখন আল্লাহ তাকে চল্লিশ বছর বয়স পার করালেন সে জানতো নামাজ না পড়লে গোনা হবে এবং সে ষাট বছর বাঁচল তো সে ৪০ বছর বয়সে গিয়ে নামাজ পড়া ধরলো এখন এই যে জানাবস্থায় যে কাজটা করলো না এর জন্য যদি সে চল্লিশ বছর বয়স হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে ক্ষমা চায় সেটা কি আল্লাহ কবুল করবেন দেখেন আল্লাহ চানি না করুক চল্লিশ বছর অপেক্ষা অপেক্ষা না করুক কারণ আমাদের তো কোনো গ্যারান্টি নাই নিশ্চয়তা নাই আমরা যে চল্লিশ বছর পাবো পঞ্চাশ বছর পাব ষাট বছর পাবো কোনো নিশ্চয়তা আছে কালকে তো শেষ হতে পারে আজকেও তো শেষ হয়ে যেতে পারে এই জন্য ডিলে করাটা আল্লাহ তালার কাছে অত্যন্ত অপছন্দনীয় কিন্তু যদি শেষ পর্যন্ত কোনো একজন লোক ইন্তিকালের আগে তো অবাটা করে ফেলে যে কোনো কারণে ডিলে করে অপরাধ করেছে তো আল্লাহ তালা তো সুসংবাদ দিচ্ছেন যে তুমি অপরাধ করেছ কিন্তু তুমি এখন যদি স্বীকারোক্তি দাও তুমি যদি এখন অনুতপ্ত হও তুমি যদি এখন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করো তো আল্লাহ তালা কাছে তুমি মাপ চাও তাহলে তুমি দেখবি আল্লাহ হচ্ছেন গাফুর এবং রাহিম তাওয় এবং রাহিম কত জাগায় কোরআন শরীফের আয়াতগুলো শেষ হয়েছে এরকম করে কতগুলো এই মেসেজ দেওয়ার জন্যই যে যতই বান্দা দেরি করুক না কেন তার যদি শেষ পর্যন্ত কিসমতির কুলায় যে ইন্তিকালের আগে সত্যি তো অবকা শুধু পেয়েছে তাহলে তার জন্য আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সুসংবাদ দিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু সমস্যা হলো আমরা যে দেরি করি আমরা তো ভয়ের বিপদে আছি কারণ কে বললো আমি চল্লিশ বছর পেয়ে যাব এই জন্য আমার এই চিন্তা যদি থাকে আমি মরার আগে করব তো কবে মরবো কেউ তো আশি বছর বাঁচেন ঠিক আছে কিন্তু কেউ তো বিশ বছরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে তাহলে আমি কি রিস্কে থাকবো আমি এই তাও না করে নিতে কাল হঠাৎ করে যদি হয়ে যায় কি অবস্থা আমার হবে এই ভয়ের কারণে কারোই উচিত নয় দেরি করতে থাকা চল্লিশ বছর পরে পঞ্চাশ বছর পরে হজ করে আসি তারপরে ঠিক হব তারপরে নামাজ পড়বো তারপরে আমল করব এই ধারণাটা ভুল ধারণা আর পার্থক্য আছে যেই ব্যক্তি আগে থেকে এমন করে যাচ্ছে আবার তবাও করছে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে যেতে পারে এই জন্য হাদিসে কি এসেছে যে ওই যুবক আল্লাহর আরও সে ছায়া পাবে যে যুবক তার যৌবনকাল দিনই আমলের মধ্যে ইসলামের মধ্যে কাটিয়েছে তাহলে এই মর্যাদা সে মিস করে ফেলল আর ওই যে তবা করলো কি কবুল হওয়ার মতো হয়েছে তবা তো কি পড়ে অনেকে আশ্বাস করলো বলে সবার তবা কি কবুল হয় ওই জন্য একবার তবাক আমি সেরে ফেলবো সব এই দুরাশায় বসে থাকার কথা তো বলা হয়নি বরঞ্চ তবা প্রত্যেক দিন করতে বলা হয়েছে নবীকার ইমসা প্রতিদিন তো অবাক করতেন কোন হাদিসে সত্তর বার কোনো হাদিসে একশো বার তার মানে উনি চল্লিশ বছর পরে করতে বলেননি এটা ভুল ধারণা এর পরেও এর পরেও ক্রাইম করতে করতে করতে করতে তারপরে অনেক দিন পরেও যদি করে তারপরে তবা দরজা আল্লাহ বন্ধ করেন না মনে আছে বনি ইসরাইলের। ঘাতকের কথা যে ব্যক্তি কতজন লোককে হত্যা করেছিল ৯৯ জন পরে আরেকজনকেও হত্যা করলো কয়জন হলো একশো জন এখন তো অবার রাস্তা খোঁজে তার তো আল্লাহ কবুল করেছেন শেষ পর্যন্ত করেছেন তো আল্লাহ তালার এই যে রহমত আছে আমরা এটাকে অস্বীকার করব কেন কিন্তু এর উপরে অলস হয়ে বসে থাকে যারা তারা দুর্ভাগ্যের অধিকারে দেরি করা ঠিক না আর আল্লা তালা আমাদেরকে তো অসিক দান করুন আমরা এই আলোচনার এখানেই সমাপ্তি টানছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি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 ডোনে জাকাত পাঠিয়ে দিই টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশহাম ইউকে পোস্ট কোড বিচ শর্ট কোড থ্রি জিরো বিআইসি কোড ডাবল টু পাউন্ড অ্যাকাউন্ট जीरो जिरो ओवान इो अम्बर जिरो डबल वन थ्री टू थ्री जिरो टू इस डलर अकाउंट नंबर जिरो डबल वन थ्री टू थ्री जिरो थ्री टा पाठिएमेल करेट पीस टी